বোঝা গেল পুতুল জায়জ অন্য এক শ্রেণীরা বলছেন যে না পুতুল জায়জ হলো মা আয়েসা যে পুতুল নিয়ে খেলতেন সেই পুতুল জায়জ বর্তমানের যে পুতুল সে পুতুল একদম সুন্দরভাবে তার সাজ শয্যা তার দেহ গঠন সবকিছু স্পষ্ট এই রকম পুতুল মেয়েদেরকে কিনে দেওয়া জায়জ নয় কারণ এটা মূর্তি সম্পূর্ণ মূর্তি আর মা আয়েসার পুতুল ছিল কাপড়ের তৈরি কি তুলোর তৈরি ওই পুতুল আর এই পুতুল এক না তাহলে সন্দেহে পড়লেন না পড়লেন না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 তখন ওরা তারা বলে স্পষ্ট দলিলাম কত বৃদ্ধি হতো কিন্তু একটা নীতি বেঁধে দেওয়া হয়েছে সেই নীতি অনুযায়ী আমরা পৃথিবীর অনেক জিনিসকে ক্রেস করব যে জিনিস স্পষ্টভাবে কোরআনের লেখা নেই হালাল না হারাম জর্দা হারাম কোরানে লেখা আছে না হাদিসে লেখা আছে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 হোটেল রেস্টুরেন্ট লজ এসব যে আপনি ভাড়া দিচ্ছেন কাকে ভাড়া দিচ্ছেন কাকে ভাড়া দিচ্ছেন আপনার সন্দেহ থাকে তাই না কখনো সন্দেহ কখনও স্পষ্ট হয় কখনো হয় না আপনাকে মিথ্যা করে বললো আমার স্ত্রী অথচ সে তার স্ত্রী না কিন্তু আপনি ভাড়া দিয়েছেন এ শুধু এ দেশেই না আমাদের মুসলিম দেশেও এরকম হয় মুসলিম দেশে এসে কাউকে নিয়ে এলো হোটেল ভাড়া আমার দেশের ওখানে নিয়ম আছে সৌদি আরবের নিয়ম আছে কার্ড আছে সঙ্গে সঙ্গে কার্ড থাকে যে তোমার স্ত্রী তার প্রমাণ কি প্রমাণ থাকে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 পৃথিবী জীবনযাত্রার অনেক ক্ষেত্রে দেখবেন ব্যবসা বাণিজ্য থেকে বেঁচে থাকা বলেছেন আল হালাল স্পষ্ট হারাম স্পষ্ট কিন্তু এই দুইয়ের মাঝে কিছু সন্দিগ্ধ সন্দেহান জিনিস আছে অস্পষ্ট জিনিস আছে যেটা বোঝা যায় না যেটা দূরে থাকবে নিজের দিন ও সম্ভ্রমকে বাঁচিয়ে নেবে যে ব্যক্তি সন্দিগ্ধ জিনিস থেকে দূরে থাকবে সে নিজের দিন ও ইজত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 তার মানে তুমি হালাল ভাবছ হঠাৎ করে তুমি হারামে পড়তে পারো এরকম আশঙ্কা আছে এই আশঙ্কার জন্যে তুমি সেখান থেকে দূরে সরে যাও ওখানে চড়াও না দূরে সরাও যাতে করে বাই চান্স সবুজ ফসলে এবং হারামে পতিত না হয় ওয়াইনালে কুল্লি মালিকিন হেমা সোন প্রত্যেক রাজার তার নির্ধারিত চারণভূমি আছে মানে বলা হয় যে এই এলাকাটা ঘিরে দেওয়া হয় তার কাটাতে ঘিরে কেউ ঘিরে দেওয়া বলা হয় এটা অমক রাজার পশু চড়িষ্ট করা আছে নিষিদ্ধ করে ঘিরে দেওয়া হয়েছে যে এ হচ্ছে হারাম করা জিনিস এরপরে রাসুল্লাহ সাল্লা সাল্লাম আরো কিছু কথা বলেছেন হারাম বলে যেখানে সন্দেহ হবে সেখানে গিয়ে হালাল মনে করে ঢুকে পড়লে হবে না কি করতে হবে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 সেটা ভালো হলে সারা দেহ সেইটা খারাপ হয়ে গেলে মাংস পিণ্ডটার নাম হল হৃৎপিণ্ড হার্ট হৃদয় মন যার মন ভালো তার দেহ ভালো আর যার মন নোংরা তার দেহ নংরা। মন হচ্ছে আসল মন হচ্ছে দেহের রাজা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 যে জিনিসের হারাম হওয়ার কোন দলিল নেই সেটাই হচ্ছে আর যখন আসবে মন্ডলী সামান্য বিরতির পর আপনাদের কাছে আবার বাকি কথা বলবো ইনশাল প্রিয় দর্শক যে কথা বলছিলাম রসুল্লা সাল্লা বলছেন যে হারান বলে যেখানে সন্দেহ হবে সেখানে গিয়ে আপনি জিনিসটা সাত হচ্ছে অন্তরের সাথে মেনে নেওয়ার সাথে সাত এই হাদিসের শেষাংশে মোহাম্মদ রসুলাম বলছেন আলাফিল এই দেহের ভিতরে একটা পিণ্ড আছে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 তাহলে চলবে আর না সেটাকে কি বলা হবে বিদাত সেটা হয়ে যাবে বিদাত মোট কথা হালাল স্পষ্ট করে দেওয়া হয়েছে হালাল হারাম কিন্তু মা বুকাইলা বুক। যে জিনিস তোমাকে সন্দিহান করে সেই জিনিস বর্জন করে সেই জিনিস গ্রহণ করো যে জিনিস তোমাকে সন্দেহে ফেলে না সন্দিহান করে না স্পষ্ট খুব স্পষ্ট বিধান যখনই কোন সন্দেহে পড়বেন যেটা এক বলছে হালাল এক বলছে হারাম কার কথা মানবো মানুষ প্রেশান হয় অনেক সময় হয়রান হয় এ একরকম বলছে ও এক একরকম বলছে কার কথাটা মানবো ঠিক আছে আপনি যদি মনে করেন যে কে আর বড় আলেম আপনার কাছে কে পরেজগার আলেম ভালো ঠিক আছে তার কথাটা মেনে তাতেও আপনার সন্দেহ হয় যে ও একই পজিশনের আলেম দু রকম কথা বলছি ভারী মুশকিল কার কথাটা মানবো আপনার প্রেশান হওয়ার কোনো প্রয়োজন নেই রাসুল্লাহামে ফাইসলা নেন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 এই জন্য রসুল কুড়িয়ে খেলেন না এখানে কি করলেন তিনি যখন তীর মারা হয় তীর মেরে শিকার করা হয় তীর ছুড়ে শিকার করা হয় একটা পাখি আপনি তীর মেরে শিকার করলেন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 একে হারাম ঘোষণা করা হয়েছে যায় রক্তাক্ত হয়ে মারা হারাম তীর যদি জিনিস দিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে রক্তপাত হয়ে মারা যায় তাহলে খাও ও ফালা ফাঁকাত আর যদি এইভাবে তার সাইড থেকে ধাক্কা লেগে মারা যায় তাহলে কেও না হু ওয়াকিজ মা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 ভালো কাজ সাদরিক সচ্চরিত্রতা হলো সেই কাজ যে কাজ করতে তোমার হৃদয়ে কি সৃষ্টি হয় সংশয় সৃষ্টি হয় আ তুমি অপছন্দ করো যে লোকে জানতে পারুক সেটাকে গোপন করার চেষ্টা করো এটা কি এটাই হচ্ছে সংশয় সন্দেহ আর এটাই হচ্ছে গুণাহ যখন সাধারণত সংশয় হয় সন্দেহ হয় কোন বিষয়ে সেটাই হচ্ছে গোনাহ মা হা কাপি সদরিক